সম্মানিত্রিসবিদ বাংলা অশোক মন্ডলী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত আজকে আপনাদের কাছে যে বিষয়টি আলোচনার জন্য নিয়ে আসতে চাই সেটি হচ্ছে এল এবং আমল আমাদের জীবনে এল এবং আমলের গুরুত্ব এই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমরা জানি সুরাল আসরের কথা যেখানে আল্লাহতালা ছোট্ট একে সুরাতে মানুষের জীবনের দর্শনকে তুলে ধরেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এবং আমলের সলে হাত লিপ্ত রয়েছে এবং তাওয়াসবির হাক তাওয়াসবির সবর একে অপরকে ভালো কাজের উপদেশ দেওয়ার কাজে এবং একে অপরকে সবরের উপদেশ দেওয়ার কাজে ব্যস্ত আছেন তারা ছাড়া এই যে মানুষের জীবনের এই ইমান এবং আমলের গুরুত্ব এবং এটাকে উপলব্ধি করা এটাকে জানা শেখার জন্য এলিমের প্রয়োজন সেজন্য এলেম না হলে তো ইমানও ঠিক হয় না এবং এলম না হলে আমলও সহিমতো করা যায় না সেজন্য জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার এলেমের চ্যাপ্টারের টাইটেল করেছেন কোনো কাজ করা কোনো আমল করা বা বলা আগে এলেম শিখাটা দরকার এলিম শিখা ফরাজ এই জন্য তলবল এলম ফরাজ আলা আল্লাহুল্ল মুসলিম ইভিনে মাজার এই হাদিসটি শাহিয়া আর প্রত্যেক মুসলমানের উপরেই এলিম শিখা ফরজ এটা নফল কোনো কাজ নয় ফরজে আইন আছে ফরজে কেফায়া আছে ফরজে কেফায়া সবার উপরে ফরজ নয় শরীয়তের বিষয়ে বিশেষজ্ঞ হওয়া তাফসিরে বিশেষজ্ঞ হওয়া হাদিসে বিশেষজ্ঞ হওয়া এটা হয়তো সবার পক্ষে সম্ভব না কিন্তু ফরজ আইনের অর্থ হচ্ছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি পার্সন প্রত্যেকটি ব্যক্তি তার উপরে যা কিছু ফরজ তার যে গুণা থেকে দূরে থাকার জন্য যা কিছু জানা দরকার শেখা দরকার এবং দিনের অনেক কিছু জানা দরকার যেগুলো না হলে সে কবিরাঙ্গা চিনবে না হারাম থেকে দূরে থাকতে পারবে না ফরজ আদায় করা মিস হয়ে যাবে সেইগুলো শেখা তার উপরে ফরজ আর এটাকে বলা হয় ফরজ আইন আইন মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তি এই এলেম শিখে তারপরে আমাদের জীবনে সুন্দর সুন্দর আমলগুলো তৈরি করে আল্লাহ তালার কাছে কামিয়ে অর্জন করার চেষ্টা আমাদের চালাতে হবে এলেম এবং আমল এটি হচ্ছে আজকে আমাদের বিষয় এ বিষয়টি আমরা একটি মূল হাদিসি থেকে যাই যেটা আমাদের আজকের আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে একবার রসুল্লাহ সাল আলি আসাল্লাম বললেন মান ইয়াহুদ আনিহিল কালিমাত কে আস আমার কাছ থেকে কয়েকটি কথা আমি বলবো সেগুলোকে নিতে সেগুলোকে গ্রহণ করতে কেউ বলার আগে সাহাবি আবু হর ইল্লাহ আনু হাত তুলে বললেন আনা ইয়া রাসুল্লাহ আমি নেবো আমি নিতে প্রস্তুত রয়েছি আমি গ্রহণ করব, তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাত ধরলেন আবু হরাই রিয়াল ধরে বললেন ফায় হামসান পাঁচটি বাক্য গনে গনে বললেন এক নম্বরে বললেন ইত্তাকিল মাহারেম আবাদান নাস। তুমি হারাম থেকে দূরে থাকো তাহলে সবচেয়ে বড় ইবাদকারী হয়ে যাবে তারপরে তিনি বললেন ওয়ারদাবিমা কাসাম আল্লাহা তখন আগ্নান নাশ আর আল্লাহ তালা তোমার জন্য যেটা ফয়সালা করে দিয়েছেন রেজেকের ব্যাপারে সেটা ব্যাপারে সন্তুষ্ট থাকবে তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড়ো ধনী ও আসছেন ইলা যা রেকা আর তোমার প্রতিবেশীর প্রতি তুমি ভালো ব্যবহার করবে তাহলে তুমি মুমিন হয়ে যাবে তারপরে তিনি বলেন ও আহেব আলী নাসা মা তো নাস তখন মুসলিমান তুমি মানুষের জন্য ওইটাই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো অর্থাৎ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটাই পছন্দ করো তাহলে তুমি মুসলিম হয়ে যাবে এরপর রসুল্লাহ সাল্লি সাল্লাম সর্বশেষ বাক্যে বললেন ও আলা তুক সিরদ্দাক তা ইন্না ক্যাচরা তুমি তুল কাল তার অর্থ হচ্ছে তুমি বেশি হাসাহাসি হাসি করো না কারণ বেশি করে হাসাহাসি করলে সেটা অন্তরকে মেরে ফেলে তাতে অন্তর মরে যায় বেশি হাসাহাসি করল পাঁচটি বাক্য তিনি গনে গনে আবু হরালিওয়া আনু হাত ধরে একটা একটা করে গনে গনে ওনাকে বললেন তাহলে বলুন এবার কত গুরুত্বপূর্ণ হলে রসুল্লা সাল্লাসম প্রথমে প্রশ্ন করলেন কে আসো আমার থেকে কয়েকটি কথা বলবো এইগুলো নিতে এখানে আমরা শিখতে পাই যে যখন আমরা তালিমের কাজ করব। তার বিয়েতের কাজ করব। আমরা কিভাবে লোকদেরকে এই তালিমের ক্লাস নেব পরিচালনা করব। তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে ইন্টার্যাক্টিভ করো ইন্টারাকশন করো লোকদেরকে প্রশ্ন করো লোকদেরকে উৎসাহী করো শুধু একতরফা আলোচনা করা এইটা মানুষের জন্য বোরিং হয়ে যায় মানুষের জন্য শিখতে আগ্রহ হারিয়ে ফেলে আগ্রহে কমতি হয়ে যায় সেজন্য তিনি কি করলেন প্রথমে উৎসাহিত করলেন কে আছো নি এবং কথাগুলো কত গুরুত্বপূর্ণ যে এরকম কথা বলে তারপরে কথাগুলো প্রেজেন্ট করতে হবে আর এটা ঠিক যে শুধু আবুহ রা ইরাল রাধি আল্লাহ আনু সেখানে একা শুনেন নি গ্রহণ করেননি সমস্ত সাহাবীরাই অবশ্যই যারা পাশে ছিলেন সেখানে সবাই মনোযোগ দিয়ে শুনেছেন অবশ্যই কিন্তু সবাই কী গুরুত্বপূর্ণ কথা হিম্মত করতে একটু লেট করেছেন কত বড় দায়িত্ব মাথায় নিতে লেট করেছেন কিন্তু আবু হরাই রাদুয়াল্লাহ আনহু আগ্রহ প্রকাশ করে সবার আগে গ্রহণ করেছেন এতটুকুনি পার্থক্য এরপরে তিনি দ্বিতীয় কাজ কী করলেন গুরুত্ব বাড়ানোর জন্য বিষয়টার আবুহরাই রাদুয়াল্লাহ আনহুর হাত ধরলেন হাত ধরে কাউকে কোনো কথা বললে আপনি কি মনে করেন এখানে দুটো জিনিস আসে একটা জিনিস আসে যে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ আপনি তাকে হাত ধরে সেটা তার ফারদার দৃষ্টি আকর্ষণ করছেন আর দুই নম্বর আসে এই যে লোকটাকে আপনি যাকে অত্যন্ত অন্তরঙ্কভাবে মোহাব্বত করেন তাকে আপনি হাত ধরেন এরপরে তিনি ফান পাঁচটি বাক্য একটা একটা করে গনে গনে বললেন তাহলে এখানেও আরেকটি গুরুত্ব ফুটে উঠল যে এভাবে যখন একটি একটি করে পাঁচটি বাক্য তিনি গনে গনে বলছেন তাহলে প্রত্যেকটি কথা অত্যন্ত দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কথাটাকেই গুরুত্ব দিয়ে শোনার আরেকটি বিষয় এখানে ফুটে ওঠে এরপরে তিনি প্রথম বাক্যটি বললেন যে তুমি যদি হারাম থেকে দূরে থাকো তাহলে এটা সবচেয়ে বড়ো এবাদতের কাজ হয়ে গেল। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের সমাজে অনেক আবেদ পাওয়া যায় এবাদত করেন কিন্তু হারামের মধ্যে ডুবে থাকেন একজন চাকরি করছেন তার সাথে নামাজ পড়েন কিন্তু তিনি আবার ঘুষ নিয়ে নিচ্ছেন তাহলে হারাম হয়ে গেল তিনি সুদের ভিত্তিতে লেনদেন করছেন অথচ নামাজ পড়েন রাখেন হারামের ভিতরে আছেন তাহলে তিনি ভালো আবেগ হতে পারলেন না কোরআনতালাবাদ করছেন খতম করছেন নামাজ পড়ছেন কিন্তু মিথ্যা কথা বলছেন হারাম কাজ করছেন এইভাবে করে আসলে হারাম থেকে দূরে থাকাটা একটা বড়ো এবাদত আমরা এখন একটু বিরতিতে যাব বিরতির পরে দর্শক মণ্ডলী আপনাদের কাছে আমি হাশিম মদানী আর আপনারা দেখছেন বাংলা আমাদের আঁকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতিক অববিশ্বাস। ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলি এইভাবেই চলে আসে আসলে সরিয়ার সম্মত না ফলপ্রসূ আলোচনা শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হুসেনের উপস্থাপনায় কুস্কার পরিহার করতে হবে বান্দা। सी देखे बीटल अनुष्ठान जालशाएल आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা পিছ টিভির বাংলা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আবার আমি সাদরে বরকবাদ জানাচ্ছি এবং যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম সেটা কন্টিনিউ করছি হারাম থেকে দূরে থাকা এই কাজটাই আমলটা একটা বড় আমল অনেকেই শুধু নামাজ পড়া কি আমরা আমল মনে করি রোজা রাখাকে আমল মনে করি কোরআনতেলাওয়াতকে আমল মনে করি জেকেরকে আমল মনে করি হাজ অমরা জাকাত দাওয়াকে আমল মনে করি গুণা থেকে দূরে থাকার যে একটা বড় আমল এটা আমরা মনে করি না মনে করুন একটা অফিসে জন কর্মচারী আছেন তার মধ্যে যদি সবাই ঘুষ ভিত্তিক লেনদেন শুরু করে দিয়েছেন ঘুষ নেওয়া শুরু করে দিয়েছেন একজন লোক এক বা তিনি ঘুষ নিচ্ছেন না অথবা দুইজন ঘুষ নিচ্ছেন না সবাই নিচ্ছে তিনি দেখতে পাচ্ছেন কিন্তু তিনি অনেক কষ্টে আল্লাহ আল্লাহতালার কাছে জবাবদির ভয়ে টাচ করছেন না টাকা তো তারও দরকার লোভ আমাদের সবারই আছে কিন্তু তিনি এই লোভকে সংবরণ করছেন তার হয়তো চলতে কষ্ট হচ্ছে আমরা জানি হালাল তরিকে চলা খুবই কষ্ট তিনি কষ্ট করছেন এবং তিনি চাইলেই নিতে পারবেন কিন্তু তিনি নিচ্ছেন না অনেক সময় নিচ্ছেন না কেন এই তাকে পরিস্থিতি কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয় সেগুলোকে তিনি হজম করছেন বরদাস্ত করছেন এই যে কষ্ট করছেন এই কষ্ট করার আমলটা একটা বিশাল আমল আমরা কি সেটাকে আমল হিসাবে মনে করি আমরা মনে করলাম দুই রাঘাত কষ্ট করে তো হাজ পড়লে তো বিশাল আমল হয়ে গেল কিন্তু এই যে ঘুষ না নিয়ে বসে তিনি দূরে থাকছেন গুণা থেকে গুণা থেকে দূরে থাকা একটা বিশাল আমল বড় আমল কাজেই হারাম থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি মুসলমানের জন্য। কবিরা গুনা থেকে দূরে থাকা দরকার কবিরা গুনা করা হারাম এখন আমরা কি সবগুলো কবিরা গুণা জানি শিখেছি এটা জানা দরকার শেখা দরকার দূরে থাকার চেষ্টা করা দরকার জানলেই যে আমল হয়ে যাবে তাও না আমল আসতে দেরি হয় অনেক কিছু জেনে সে এখন আমল করতে পারছি না আমরা এই জন্য হবে আবার আমলের চেষ্টা চালাতে হবে কবিরা গুণা কি কী সত্তর আশিটা বা তার চেয়েও বেশি কবিরাগুনা গুণা কোনো কোনো কিতাবে উল্লিখিত হয়েছে এটা জানার জন্য কমপক্ষে একটি কিতাব আমি আপনাদেরকে রেকমেন্ড করি সেটা হচ্ছে কবিরা গুণা টাইটেল হচ্ছে কবিরাগুনা গুণা ইমাম আজ্জাহাবি রহমতুল্লাহ আলী কিতাবটা লিখেছেন এটা বাংলাদেশে প্রকাশিত হয়েছে আপনি পাবেন এটা নাম হচ্ছে কবিরা গুণা এই কিতাবটা পড়লে কবিরা গুণা কি কী আর কোন কোন জিনিস হারাম আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যদিও হারাম বিষয় জানার জন্য মাসাল্লা মাসায়েলের শেখে কিতাব আরেকটু বেশি পড়া দরকার আছে এ হচ্ছে প্রথম বাক্যটি যে হারাম থেকে দূরে থাকা এই কাজটা করতে পারলে অনেক বড় এই হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে হালালের উপরে চলার জন্য তৌফিক দান করুন প্রত্যেকটি কদমে কদমে দিন আমরা চিন্তা করি যে কাজটা কি হালাল না হারাম এই পয়সাটা পকেটে ঢুকছে হালাল তরিকায় না হারাম তরিকা কেমতের দিন দুটো পা নড়বে না নড়ার কোনো পারমিশন থাকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা কয়েকটি প্রশ্নের জবাব কেউ না দিতে পারবে একটা হচ্ছে তোমার রুজি কোন তরিকায় করেছিলে হালাল তরিকায় না হারাম তরিকায় খরচ করেছিলে কোন তরিকায় হালাল তরিকায় না হারাম তরিকায় এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম নড়তে দেবেন না আল্লাহাল দুই নম্বর বাক্য তিনি বললেন আবু হরাই রাজি আল্লাহন হাত ধরে ওয়ার তাকুন আগনার নাস আল্লাহ তালা তোমার জন্য রিজিকিরে যতটুকুন বন্টন করে দিয়েছেন ততটুকুন ওইপরে তুমি খুশি থাকার চেষ্টা করো তাহলে তুমি ধনী হয়ে যাবে সবচেয়ে বড় ধনী হয়ে গেলে এখন আল্লাহ তালা রেজিকের ফায়সালা কদ্দুর দিয়েছে কদ্দুর পেয়ে আমি চুপ করে বসে থাকবো আমি কি আর একটু আমার উন্নতির চেষ্টা করব না না এরকম কোনো থাকে দেওয়া হয়নি আমরা সবাই কি চেষ্টা করে আল্লাহ তালা পারমিশন দিয়েছেন ফাইদা কুদুয়া কি সলাতু ফিরফিল অরদ সৌরা আর জুমা হাতে আল্লাহ তালা বলেছেন নামাজ এখন শেষ হয়ে যায় ফিল অরদ জমিনে তোমরা ছড়িয়ে পড়ো বিন্লা আল্লাহ তালার কাছ থেকেই তোমাদের জন্য রেজেক তিনি যেটা লুকিয়ে রেখেছেন খুঁজে খুঁজে বের করো কাজে আমার যেন কদ্দুর আল্লাহ তালা দিয়েছেন আমি জানি না আমাকে আল্লাহ খোঁজাটা অ্যালাউ করেছেন চেষ্টা তদ্বির করা আমার উন্নতি চেষ্টা করা ব্যাপারে কোনো আপত্তি নাই কিন্তু চেষ্টা তদবির আমার চলার পরেও যতটুকুন আমার বরাদ্দ হয়ে যাচ্ছে যতটুকুন আমি পাচ্ছি রেজেক ততটুকুন ব্যাপারে আলহামদুলিল্লাহ বলা সন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ আল্লাহতালার ব্যাপারে অভিযোগ না করা আমি এত কষ্ট করি আল্লাহ তালা আমাকে দেন না অমুকে দেখি বিছানা শুয়ে শুয়ে টাকা বানিয়ে ফেলছে এরকম অভিযোগ করা ঠিক নয় আল্লাহ তালার ব্যাপারে মনে হয় যেন অভিযোগ করে ফেললো আল্লাহ তালা মনে হয় আমাকে কৃপণতা করছেন দিতে নজুবিল্লাহ কখনও নয় আল্লাহ তালা আমাকে আপনাকে পরীক্ষা করছে। কিছু বেশি পাওয়া গেলে লোকেরা নিজেদের উপরে খুব কনফিডেন্স তৈরি হয়ে যায় গর্ব অহংকার চলে আসে আর কম পাওয়া গেলে নিজেকে খুব অভিশপ্ত মনে করে অথবা তালার কাছে অভিযোগ পেশ করা শুরু করে দেয় উভয়টাই ঠিক না সুরাল ফাজের আল্লাহ তালা বলেছেন যখন আল্লাহ সম্মানিতে করেন সম্মানের আসনে বসান ন্যামত দিয়ে ধন্য করেন ধন দোল টাকা পয়সা অনেক বাড়িয়ে দেন তখন সে বলে আল্লাহ আমাকে বহু সম্মানিত করেছে আমি তো আসলেই সম্মানিত সম্মান পাওয়ার যোগ্য এই আমাকে সম্মানিত করেছে নিজের ব্যাপারে বেশ কিছু গর্ব অহংকারও চলে আসে অনেক সময় আর যদি আল্লাহ আল্লাহতালা তাকে কোন সময় পরীক্ষা করেন কোনো মানুষকে পরিস্থিতি উন্নতি করা হাজার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে তখন সে তখন বলে যে আল্লাহ তালা আমাকে বড় আহা নানি আমাকে আল্লাহতালা খুব একেবারে অপমানিত করে ফেলেন অপদস্থ করে ফেলেন। আমাকে আল্লাহ তালা একেবারে বেঈজ্জত করে ফেলেন কোন কোন লোকতে তে এমন হয়ে যায় যে নিজের কপালকে শুধু দায়ী করতে থাকে আল্লাহ তালা পরীক্ষা করেন বান্ধার সকল অবস্থায় আলহামদুল্লাহ বলতে হবে এটা পরীক্ষা হচ্ছে আল্লাহ দেখছে না আমার কি হয় সবসময় হবে আল্লাহ তালা প্রতি সন্তুষ্টি আল্লাহাল আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহাল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ শুধু একটা অবস্থায় আলহামদুলিল্লাহ বলা যায় না সেটা কোনটা মিন নাউদি মিনহাল আহ শুধু জাহান্নামে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়ে গেলে জাহান নামে অবস্থা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই কেউ এই কথা বলার দরকার নেই যে জাহান নামে গেল আলহামদুলিল্লাহ নাউদুলিল্লাহ সেক্ষেত্রে আল্লাহ কাছে পানা চাওয়া দরকার আল্লাহ তালা অ্যালাউ করেছেন এবং তিনি পানা চাইতে বলেছেন আর বাকি যে পরীক্ষা আল্লাহ তালা করেন জাহান নামে যাওয়া কোনো পরীক্ষা না সেটা শাস্তি আর দুনিয়ার মধ্যে যদি মানুষের বিপদ আপদ আসে কষ্ট আসে অসুখ বিসুখ আসে এই সব কিছু মানুষের পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্যে মানুষকে আল্লাহ তালা অনেক নেকি দেবেন আপনার যে কষ্ট হয় কোনো কোন বিষয়ে আপনার দারিদ্রতা কাটেনি আপনার অর্থনৈতিক সংকট শেষ হয়নি আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার একটা বিপদে খবর এসেছে সব কিছুর মধ্যে মোমেনের জন্য কিন্তু শুধু দুঃসংবাদ না সুসংবাদও আছে অন্য হাজি রসুল্ল সাল্লিয় সাল্লাম বলেছেন যে আজ আমরিল মোমেন মোমেনের ব্যাপারটা অর্থনৈতিক আশ্চর্যকর ফাইন আসাকার যখন তার কোনো ভালো খবর আসে আল্লাহ শুকুর আদে আলহামদুলিল্লাহ বলে নিজের উপরে কনফিডেন্স এনে নিজে গর্বিত হয় না আমি এই সব করেছি আমার বুদ্ধি সব কাজে লেগেছে এগুলো কিছু বলে না আমার আল্লাহ তালা আমাকে দিয়েছেন আল্লাহ শকর আদায় করে এই শকর গুজার হওয়ার কারণে শকরের বিশাল সব আরও পেয়ে যায় তাহলে দুনিয়াতে নিয়ামত পেয়ে গেল আর শকর করে আখেরাতের জন্য বিশাল পুঁজির জোগাড় হয়ে গেল আর যদি ওই নাসাবাথুর দর রাউন আর তার উপর যদি একটু দুঃখ কষ্ট মুসিবত চলে আসে তাহলে সবর করে যা আল্লাহ তালা পরীক্ষা করছেন এবং প্রত্যেকটি কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আমার গুণা মাফ করে দিবেন। কাফারা তো জুনুব হয়ে যাবে যে কোনো কষ্ট আমাদের গুণা মাফির কারণ হয়ে যায় একটি কাঁটা যদি আপনার পথে হাঁটার সময় ছোট্ট কাটার গুতা লাগে আপনার আঙ্গুলে পায়ে কোনো জায়গায় একটা শুঁয়ের একটা পিনের গুতা লেগে যায় এটা দ্বারাও আল্লাহ তালা গুনা মাফ করার ব্যবস্থা করে দেন জ্বর হয়ে গেলে মাথা ধরে গেলে অসুখ হয়ে গেলে গুনা মাফ হয়ে যায় তাহুর হয়ে যায় এই জন্য কোনো রুগীর দেখা করতে গিয়ে রুগীকে দেখে মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে বলবেন লাভ আস তাহুর ইনশাল্লাহ এই দোয়া করবেন রসুল্লাহ সাল্লাহ সালাম এই দোয়া করতেন চিন্তা করবেন না লাভ আস দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ আল্লাহতালা আপনাকে পাক সাফ করে ফেলবেন তাহলে দুনিয়ার জীবনে আমাদের পরীক্ষা নিরীক্ষা আসে দুনিয়ার জীবনে আল্লাহ তালা আমাদেরকে ভালো কামিয়াবি দান করেন এসব কিছুই আমাদের জন্য কল্যাণ আছে যদি আমরা প্রকৃত মোমেন হই তাহলে যে কথা আমরা বলছিলাম দ্বিতীয় বাক্যটা আলোচনা করেছিলাম যে তুমি আল্লাহতালা তোমার প্রতি যে ফয়সালা করে দেন রিজেকের ব্যাপারে তোমার স্বাস্থ্যের ব্যাপারে তোমার অর্থনৈতিক অবস্থার ব্যাপারে তোমার এই সব কিছুর দুনিয়াদারি ব্যাপারে যেটা সুখ শান্তি আরাম আয়েস টাকা পয়সা সহায় সম্পত্তি এই সব কিছু যা কিছু তোমার কপালে আল্লাহ তালা বরাদ্দ করে দেন তার উপরে তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী হয়ে যাবে আসলে মনের ধ্বনি বড় ধনী আর অনেক দেখা যায় মানুষ অল্পে তুষ্টি আছে কিছু লোক আসে যে তাদের একবেলা খেলো দুইবেলা খেলো ঘরের ভিতরে এমন কোন জৌলসির কিছু নেই জাঁকজমক কিছু নেই খুব তারা আহমদুলিল্লাহ হাম্বল জিন্দিগি যাপন করছেন খুবই সাদা মাটা জিন্দিগি যাপন করছেন কোনো অভিযোগ নাই তারা তাদের মুখ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে সকল অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর আদায় করে সত্যি এই লোকটা ধনী পাল্লার কাছে নিজের কাছেও আরেকজনের এত টাকা পয়সা দিয়ে কোনো লোভ আসে মনের ভিত্তি কোনো আফসোস সৃষ্টি হয় না মন যদি মানুষের ঠিক থাকে তাহলে তো আর কোনো কষ্ট নাই আর মনের ভিতরে অসুবিধা হয়ে গেলে তো কষ্ট সব জমা হয়ে গেল অনেক সময় মিলিয়নিয়ার হয়েও কুটিপতি হয়ে মানুষের অভাব অনটন যায় না সারা দিন তার পেরেশানি যায় না কি করে আরেকজনের সম্পত্তি দখল করবে এই চিন্তা সারা দিন করে এরপরে কি করে তার এই সম্পত্তি রক্ষা করবে সেই চিন্তা করতে করতে তার অবস্থা শেষ এত পেরেশানি তার তার কোনো শান্তি নাই ঠিকমতো ঘুমোতে পারে না রসুল্লাহ সাল্লি সাল্লাম একটি সুন্দর কথা বলেছেন মানুষ অল্পে তুষ্টি এবং অল্প রেজেকে যদি সে গ্রহণ করে নেয় আল্লাহ তাল প্রতি সন্তোষ প্রকাশ করে এটা তার জন্য কত ভালো হয় তিনি বললেন তোমাদের কেউ যদি শারীরিকভাবে সুস্থ থাকে অন্তত শারীরিক সুস্থতা তার আছে আর তার সমাজ পরিবার পরিজন নিয়ে নিরাপত্তার ভিতরে আছে আর কুতুই ও সেই দিনকার একটি দিনের খাবার তার কাছে আসে যে আজকের দিনটা উপোস থাকা লাগবে না এতটুকুন যদি হয়ে যায় তাহলে সারা দুনিয়ার সুখ শান্তি তার জন্য জোগাড় হয়ে গেছে এই হলো হাম্বল কনসেপ্ট অব দ্য লাইফ মানে কারো যদি শরীরটাকে আল্লা তালা সুস্থ রাখেন এবং তার যদি জীবন চলাটা নিরাপদ হয়ে যায় তার জীবনে নিরাপত্তার হুমকি না চলে আসে আর খাওয়া দাওয়া ব্যাপারে অন্তত আজকের দিনের খাওয়ার ব্যবস্থা হয়ে যায় তাহলে তো সেই মহাসুখে আছে। এটা ছিল রসল সাল আলি ওয়াসালামের জীবনের ব্যাপারে কনসেপ্ট ধন দৌলত টাকা পয়সা এগুলোর ব্যাপারে মানুষের এতটুকুন যদি তা আত থাকে অল্পে তুষ্টি থাকে তাহলে সে সত্যি অনেক বড় ধনী হয়ে গেল আমরা এবার তৃতীয় বাক্যর দিকে যাই যে ও আহসেন ইলা যা আরেক তা তুমি তোমার প্রতিবেশীর প্রতি সদয় ব্যবহার করো তাহলে তুমি মোমেন হয়ে যাবে তুমি ভালো ইমানদার হয়ে যাবে জিরানদের প্রতি পাড়ার প্রতিবেশীর প্রতি সুন্দর আচার ব্যবহার ভালো ব্যবহার কষ্ট না দেওয়া অনেক বড় একটা আমল মুমিন হওয়ার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে আমরা কি জানি পাড়ার প্রতিবেশীর কি হক আছে তাদেরকে কষ্ট দেওয়ার কি ক্ষতি আছে কত বড় গুণা সেটা আকবর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে এত আনি জিবরিল জিবরিল আল্লাহ সাল্লাহ এসে আমাকে ওসিয়ত করা শুরু করে দিলেন আমার প্রতিবেশী সম্পর্কে যে তাদের হক যেন আমি খেয়াল করি তাদের প্রতি যেন ভালো ব্যবহার করি তাদেরকে যেন কষ্ট না দিই এত এত ওসিয়ত করলেন এত বেশি পরামর্শ দিতে থাকলেন তাদের হকের ব্যাপারে আমাকে এত সতর্ক করতে থাকলেন আমি আশঙ্কা করছিলাম সম্ভবত আমি মারা গেলে আমার ওয়ারিস কী হবে সেটাও প্রতিবেশী এটা বোধ বলে যাবেন অবশ্য এই বলেননি আমাদের ওয়ারিস আজকে প্রতিবেশীরা হবে না আমাদের ওয়ারিস আমাদের ছেলে সন্তান স্ত্রী পার পরিবারের সদস্যরাই হবে কিন্তু প্রতিবেশীর প্রতি এত হক এত হক আছে এজন্য এক হাদি সেরসুল্লাহ সাল্লাম বললেন তুমি যদি গোস্ত টোস্ত পাকাও আর তাদেরকে প্রতিবেশীকে হাদিয়ে দেওয়ার মতো যদি যথেষ্ট গোস্ত না থাকে তাহলে এক কাজ করা অন্তত একটু ঝোল বাড়িয়ে দাও পানির পরিমাণ বেশি করে দিয়ে পাক করো তাহলে ঝোল বেড়ে গেলে তাদেরকে একটু তুমি তরকারি বা একটু ঝোল সহকারে উপহার দিতে পারবে কারণ তোমাদের বাড়িতে এত সুন্দর রান্না বান্না হচ্ছে এর সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশীদের ঘরে তার বাচ্চা কাচ্চাদের যদি গরিব থাকে তাদের ঘরে এত ভালো পাক না হলে তাদের মনে একটা দুঃখ এসে যাবে তাদের মনে একটু কষ্ট লেগে যাবে এই জন্য পাড়া প্রতিবেশীকে খাবার দাবারে শরীর সুখে দুঃখে শরীর করা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া এভাবে করে তাদেরকে শরীর করা এগুলোর সুযোগ রয়েছে যদি আপনি কারো উপকার করতে নাও পারেন কমপক্ষে ক্ষতি করবেন না কষ্ট দেবেন না এটি জিনিসটাকে খেয়াল রাখা দরকার এটাই বেশি গুরুত্ব দিতে হবে আজকে প্রতিবেশীদের হকের উপরে আলোচনা এলেম এবং আমল বিষয়ের মূল আলোচনা আমরা এখানেই ইতি টানছি ও আসির আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিবেশীর হক সম্পর্কে সতর্ক হরতফিক দান করুন এলএম এবং ইমান সংক্রান্ত বিষয়গুলোকে জেনে আমাদের আমল বাড়ানোর জন্য তহসিদান করুন পিস টিভির বাংলা অনুষ্ঠানের দর্শক মণ্ডলী ভাই বোনদেরকে ধর্মারবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা ওবরাকাত সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ রোড বার্মিংহাম পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক এল ও তিন শূন্য নয় শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান তাকে জানার জন্য ইসলামের রকম সমগ্র মেনে চলা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 মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান माना दुनिया भी फायदा प्रति शनिवार रे ना पुन सम्प्रचार सकाल आठ टेल देस पीस टी बांगलाय